আলহামদুলিল্লাহমিনেবতুল মু কার এবং আত করতে গিয়ে মক্কার কাফিররা যখন সেটের পেয়ে গেল তারা ওনাদেরকে ধাওয়া করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ মদিনার আনসারদেরকে মদিনায় হেফালতে নিয়ে এসেছেন এদিকে মদিনায় যে হিজরত হবে এটা নবী করিম সেখানে তিনি তার পেলেন কিছু স্বপ্নের মাধ্যমে তিনি প্রথমে তো সাহাবিদেরকে আবেসি যেতে বলেছেন ইথিওপিয়া হাবাসা কিন্তু এটা একটা টেম্পোরারি আশ্রয়ের জায়গা মাত্র এটা ইসলামের দুর্গ নয় ইসলামের দুর্গ হওয়ার জন্য যে একটা নিরাপদ দরকার সেটা আল্লাহ কোথায় ফায়সলা করবেন তিনি তার ইন্ত আছেন তিনি এই হিজরতের আগে কিছু স্বপ্ন দেখছেন এবং চুক্তি হওয়ার আগেও এই স্বপ্নগুলো তিনি দেখছেন কি স্বপ্ন দেখছেন তিনি একদিন শাহবাঈকর আমি বললেন মক্কায় ইনি উরি তু দা আমি তোমাদের হিজরতের প্লেস আমাকে দেখানো হয়েছে স্বপ্নে দা তা অনেক খেজুর বাগান সেখানে আছে এবং এই এলাকাটি দুই পাশে কালো পাহাড়ের সিরিজ রয়েছে দুই পাশে মদিনার দুই পাশে লাবাতাইন কালো কালো পাহাড় কালো পাথরের পাহাড়গুলো মনে পড়া একদম তারপরে কিছুদিন নাম আসে নাই তিনি বললেন এমন একটি শহর যে শহরে অনেক খেজুর গাছ আছে আর দুই পাশে কালো পাহাড়ের সমষ্টি আছে বেশ কিছুদিন পার হয়ে গেলে স্বপ্নের পরে তিনি আর কিছু বলেন না অতবর খারা জাইলা সাবিমাস হাসি মুখে আরেকদিনের সঙ্গে দেখা করতে আসলেন আর বললেন তোমাদের হিজরতের জায়গা সম্পর্কে আমাকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইয়াসেব শহর মদিনার পুরনো নাম কি ছিল ইয়াসে ফমান আর খুরুজ আরেকটি হাদিতে আমি দেখতে পেয়েছি আমার আমাকে স্বপ্নে দেখানো হয়েছে মক্কা থেকে আমি এমন এক জায়গায় হিজরত করে যাচ্ছি যেখানে অনেক খেজুর গাছ আছে ওয়াহি ইমাম আমি প্রথমে মনে করেছিলাম এটা কি এলাকায় যেটা বর্তমান রিয়াদের কাছে সেখানে খেজুর গাছ আছে ওইটা কিনা নাকি হাজার কাছে একই এলাকা সেটা কি না। কিনা মাতুয় কিন্তু কিছুক্ষণ পরে আরো পরিষ্কার হয়ে গেল স্বপ্নে না এটা ইয়ামাও নয় হাজার এলাকাও নয় এটা হচ্ছে ইয়াসেব আরেকটা হাজি থেকে তিনি বললেন ওমের তুবেশ্রেব আমাকে এমন একটি জনপদের হিজরতের জায়গা হিসাবে দেখানো হয়েছে যেটা একসময় অন্যান্য জনপদ খেয়ে ফেলবে খেয়ে ফেলবে মানে তা এগুলো সবগুলো মদিনার অধীনে চলে আসবে আর সেটা হচ্ছে ইয়াস তিনি ওই মদিনা শব্দের নাম ওইখানে রেখে দিলেন যেটা আর এর নাম হয়ে যাবে মদিনা এমন একটি সুন্দর শহর এখানের বাসিন্দারা যারা হবে এখানে তাদের ভালো লোকগুলোকে আল্লাহ বাসাই করে নেবে যে মদিনার লোকজন থেকে আল্লাহ এভাবে তাদেরকে পাক সাফ করবেন অপকর্ম থেকে যেভাবে কর্মকার লোহা ধাতব বস্তু পিঠানোর জন্য আগুনে জ্বালায় জ্বালানো পরে সাফ করে দেয় আরেকটি হাজির তিনি বললেন তিনি চুক্তি হয়ে গেছে এরপরে মদিনায় যাওয়ার জন্যে ওনারা শপথ করেছেন টাকা দেওয়ার জন্য এখন তিনি আস্তে আস্তে সাহাবিদিকে রেডি করছেন উৎসাহিত করছেন তিনি বলছেন আল্লাহ বিহা তোমরা যাও আস্তে আস্তে মদিনা হিজরত করে চলে যাও আল্লাহ তালা তোমাদের জন্য সেখানে কিছু ভাইদেরকে রেডি করে রেখেছেন তোমাদেরকে জায়গা দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য ওয়েলকাম করার জন্য এবং সেখানে তোমাদের আল্লাহ কারণ করতে দেওয়া হচ্ছে না এই নির্দেশ পেয়ে ফাখা ও রুকবান, ওনারা তখন মদিনে যাওয়া শুরু করলেন কোনো কোনো সময় কয়েক জনের দলে একটা গ্রুপ হিসাবে আর কোনো কোনো সময় একা ওনারা তবে লুকিয়ে যেতেন কাফেররা যাওয়ার খবর পেলে আটকিয়ে দেবে এবং ওনাদেরকে বাধা দেবে বা ওনাদেরকে কষ্ট দেবে অনেক সময় কেউ কেউ হেঁটে গিয়েছেন আর অল্প কি কিছু কিছু উঠে সবার হয়ে যেতে পেরেছেন এভাবে সাহাবিদের অনেক যাওয়া শুরু হয়ে গেল কিন্তু রসুল উল্লাহ সালাম নিজে যাচ্ছেন না তিনি অপেক্ষা করছেন কখন আল্লাহ ওনাকে নির্দেশ দান করবেন তখন তিনি যাবেন তিনি আল্লাহর কাছে ইঙ্গিত পেয়েছেন তিনি এখন যাবেন না যখন আল্লাহ নির্দেশ দেবেন তখন তিনি যাবেন কিছু কিছু মদিনা যাওয়া পরিবেশ তৈরি হয়ে একজন সাহাবী যাওয়া শুরু করে দিয়েছেন এই সময় যারা হাবাসায় হিজরত করেছিলেন ইথিওপিয়াতে তারা এই খবর পেয়ে গেলেন ওনারা মক্কায় চলে আসলেন প্রায় ৩৩ জন পুরুষ এবং আট জন মহিলা ইথি যারা আগে গিয়েছিলেন হিজরত করে তারা মক্কায় আসলেন এখান থেকে সাহাবিদের সঙ্গে তারা মদিনায় যাবেন তা হুমরা নিবে মাক্কা মক্কায় পৌঁছার পরে আমাদের জনের ইন্তেকাল হয়ে গেল ও হবি মক্কা সাহাত বাকি সাতজন আস্তে আস্তে মদিনার দিকে চলে আসলেন আর যে সমস্ত সাহাবিরা থেকে গিয়েছিলেন ওনারা ইতিবী আরো বেশ কয়েক বছর থাকলেন সেখানে বেশি ছিলেন অল্প কয়েকজন ছিলেন ইথিওপিয়া তার মধ্যে ছিলেন জাফের আবন মা আবদুল্লা কয়েকজন তারা মদিনায় যেতে পারলেন না আর মককে আসা নিরাপদ মনে করলেন না কারণ ওই সময় ইথিপিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে ইথিপিয়র বাচ্চার বিরুদ্ধে আরো কিছু বিদ্রোহী গ্রুপ এবং কিছু বহিঃক্তি আক্রমণ করার কারণে ওনাদেরকে বের হওয়ার কোন নিরাপত্তা ছিল না বিদায় ওনারা হিজড়ি সপ্তম শতাব্দী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বছর পরে ওখান থেকে বাকিরা আবু জাফর আবেলেব শাহ বাকিরা মদিনায় পরে এসেছিলেন হোদায় বিহার আহ বা খাইবার যুদ্ধ দৃশনে হয় ওই ওই বৎসর সপ্তম হিজড়িতে বাকিরা মদিনায় আসেন এখন আসেন যে সর্বপ্রথম মহাজের কে ছিলেন মদিনা থেকে মক্কায় মক্কা থেকে মদিনায় এ বিষয়ে হাজি বলেন আউমান সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে এই দুইজন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মোসাহ উমের আর আব্দুল্লাহ ইবনে উম এই দুইজন কোরআনের একটু ভালো নলেজ শিখেছিলেন কোরআন শিকার পরিমাণ ওনাদের ভালো ছিল রসুল সাল্লি সাল্লাম এই দুইজনকে মদিনাবাসীর জন্য শিক্ষক হিসাবে আগে পাঠিয়ে দিলেন ওনারা মদিনাবাসী দিয়ে কোরআন পড়াতেন এবং তিন শিখাতেন অতপর ওনাদের পিছন দিক থেকে আসলো আম্মার বেলাল সাদ অতপর অমরাবলী খাত আনহু বীর জন সাহাবীর সঙ্গে এক সঙ্গে মদিনায় হিজরত করে চলে আসলেন আরেকটি রেওয়াজ এসছে যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন বনি মাহজুম থেকে আবু সালমা ইবিন আব্দুল আসাদ ওনার নাম হচ্ছে আবদুল্লাহ তিনি আসলে হিজরত করেছেন বাইয়াতের আগেই আক দ্বিতীয় শপথ দ্বিতীয় বায়াত যখন তার আগেই তিনি হিজরত করেন আসলে এটা প্রপার হিজরত ছিল না তিনি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিজরতের নির্দেশ আসার আগেই তিনি এমনি পালিয়ে চলে এসেছিলেন. হিসাবে দিক থেকে প্রথম আর আনুষ্ঠানিকভাবে বাইগাতের পরে হিজরতকারীদের মধ্যে মোসাফিন ওমায়ের এবং আব্দুল উম্মুম প্রথম এই দুই দিক থেকে দুই ওনারা প্রথম তিনি যখন গিয়েছিলেন আহ আবদুল্লাহ মদিনায় পালাতে গিয়েছিলেন তিনি হিজরতের জায়গা মনে করি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য যাননি কিছুদিন আশ্রয়ের জন্য গিয়েছিলেন পরে অবশ্য যখন হিজরতের কর্মকান্ড শুরু হয়ে যায় তখন তিনি ফাইনালি সেখানে হিজরতের নিয়ত করে ফেলেন এখন হিজরত করার কাজটা মক্কা থেকে মদিনা কি কি সহজ ছিল নাকি এক লাখ ছেড়ে দিয়েছে বহু ত্যাগ কোরবানি করতে হয়েছে স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে ফেলেছে স্ত্রী কে যেতে দিয়েছে স্বামীকে দেয়নি স্বামীকে যেতে দিয়েছে স্ত্রীকে আটকে রেখেছে এরকম বহু ঘটনা হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক সাহাবি সমস্ত টাকা পয়সা রেখে দিয়েছে তোমাকে তোমার টাকা পয়সা নিতে দেব না সোহাবার রুমি সমস্ত টাকা রেখে দিয়েছে ঘটনা করে ইনশাল কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ এগুলো দিনে পরোয়া করেননি হিজত করার সুযোগ পেয়ে ওনারা চলে গিয়েছেন অনেক বড় ত্যাগের তিতিক্ষার পরিচয় দিয়েছিলেন একজন মহিলা সাহাবি উম রাদি আল্লাহ আনহা তার হিজ্জতের কাহিনী বড় করুন ওনার নাম ছিল উম সালামা ওনার লক বা টাইটেলার স্ত্রী ছিলেন আবু সালামা একসঙ্গে হিজব তে রা করে দিয়েছেন আসলে আবু সালামা ওনার স্বামী নবী করিম সাল্লা দুধ ভাই তারা দুইজন একই মায়ের দুধ পান করেছিলেন আ। সেটা হচ্ছে উমুহু হিয়া বার আব্দুলের আত্মীয় রসুল সাল্লামকে যেই কারণে আব্দুল আসাদ আবু সালামা নবী করিম সাল্লা দুধবাহী হয়ে গেছেন তিনি অনেক আগেই তিনি ইসলাম কবুল করেছিলেন এবং আবু সালামা ওই স্ত্রীকে রেখেই হিজত করেছেন এবং তিনি মদিনায় ছিলেন তিনি যুদ্ধের পরে অবশ্য মদিনায় তিনি ইন্তিকাল করে ফেলেছিলেন এবং ওনার স্ত্রী বিধবাঈ স্ত্রী উম্মালাম রাজি আনুকে পরে নবী করিম সালাম করেছিলেন। তিনি অন্যতম হয়েছেন সেটা পরের ঘটনা এখন হিজরত ঘটনা ঘটনায় আসে দুইজন আবু সালামা তার স্ত্রী হিজরতের দিকে রওনা করে দিয়েছেন তিনি বলেন উমা সাল্লাম রাজি আল আনু কাহিনীটি পরে বলেছেন লামা আজমা আবু সালামাল খুরুজা ইলিনা রাহাল আলী বা ইমালানি আলহী আবু সালামা যখন হিজরত নিলেন তিনি নাম ছিল সালামা এমন আবি সালামা তাকে সব আমি উঠলাম আর আবু সালামা এসে আমাদের উঠটাকে টেনে টেনে মদিনার দিকে রওনা হয়ে গেলেন এখন যখন আমরা রওনা হয়ে গেলাম তিনি শুরি এসেছেন সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ি লোকেরাও আবার ইসলামের দুঃশন তারা বলল এই তুমি নিজে যাবা চলে যাবা তুমি তো আমাদের কবিলার লোক না তোমার ব্যাপারে অবশ্য আমাদের কিছু করার নেই কিন্তু আমাদের মেয়েটাকে নিয়ে যাওয়া হতে দেব না তুমি যাবাতে একলা চলে যাও তারপরে তারা ওনার হাত থেকে উঠে লাগাম টেনে নিয়ে গেল এবং উঠকে নামিয়ে আমাকে সেখান থেকে নামিয়ে ফেলল নিয়ে তারা ওনাকে একলা যেতে দেবে আমাকে যেতে দিবে না আমি আমার সন্তানকে করে থেকে আমাকে নামতে বাধ্য করলো ট্রেনে নামিয়ে ফেললাম উঠ থেকে আমি নামতে চাইনি আমার চিৎকার তারা শুনেনি আমাকে তারা নামিয়ে ফেলল এই অবস্থা দেখলো সালামার কবিলা তারা আবার কিছুটা ছিল আবু সালামায় যাবে তার স্ত্রীকে নিয়ে তারা অ্যালাউ করেছিল যখন দেখল যে আবু সালামার শ্বশুরের গোষ্ঠী তার স্ত্রীকে নিয়ে গেছে তার ছেলেটাকে নিয়ে যাচ্ছে নিয়ে গেল স্ত্রীর সাথে তখন তারা এগিয়ে আসলো যেন তোমাদের মেয়েকে রেখে দিবে রেখে দাও আবু সালাম তারা বলছে না ছেলেকে এই যে ঘটনা হয় আবু চলে গেলেন এই খবরটা আবু সালামার জাতি কবির লোকেরা পরে পেল পরে পাওয়ার পরে তারা আসলো প্রতিশো যে আমাদের এই লোক চলে গিয়েছে তোমরা তার স্ত্রীকে রেখে দিয়েছে ভালো কথা তোমাদের মেয়ে কিন্তু নিয়ে গেল তারা আবু সালামাকে ফেবার করছে আর অথচ এই ছেলেটাকে আর তার মাকে কষ্ট দিচ্ছে এখন এই ঘটনা কি হয়ে গেল তারা যখন রাগারাগি করে মারামারি হয়ে যাবে তারা মানবে না এই ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে গেল এখন থাকতে বাধ্য হলেন আর ছিনিয়ে নিয়ে গেল আবু সালামার লোকেরা দাদার বাড়ির দিকে কি কষ্ট দেখেন এরপরে অনেকদিন চলে গেল ওকে মহিলা বলেন যে আমার মধ্যে আমার স্বামীর মধ্যে যেমন বিচ্ছিন্ন করে দিল আমার বিচ্ছিন্ন সন্তান আমি এই দুঃখ ভুলতে পারিনি প্রত্যেক সকালে আমি ঘর থেকে বেরিয়ে আসতাম বাড়ির থেকে আর ওই খোলা ময়দানে বসে বসে কাঁদতাম স্বামীর কথা আর ছেলের কথা চিন্তা করে করে সারাটা দিন আমি এইভাবে বসে বসে কামতাম রাস্তার মধ্যে বসে বসে প্রায় এক মতো পার হয়ে গেল এই আত্মীয় স্বজন আমার এই দুরবস্থা দেখে তাদের দিলে আল্লাহ কিছু দয়া দিল তারা গোটা কবিরা লোকদের সঙ্গে বুঝাপড়া করলো যে এই মহিলাটাকে এত কষ্ট দিয়ে আমাদের লাভ কি হবে তাকে এত শাস্তি দিয়ে তোমরা কি করলা তোমরা কেউ তার স্বামী থেকে তাকে আলাদা করে ফেললা কেউ তার ছেলেটাকে তার থেকে আলাদা করে দিলা এই কথা বলতে তারা বলল। তখন তারা পর্যন্ত বলল ঠিক আছে তুমি যদি চাও তোমার স্বামীর সঙ্গে মিলতে মদিনায় গিয়ে যাও চলে যাও তাদের দিলে দয়া হলো এই লোকটার কথায় তখন তারা তাকে অ্যালাউ করলো মদিনায় যেতে এই খবর যখন আবার তার শ্বশুর বাড়ির কাছে গেলো শশীবাজী লোকা থেকে মদিনা যে রাস্তা কদ্দূর কয়েকশো মাইল তাই না সাড়ে তিনশো মাইল তখন কিন্তু আরো বেশি ছিল এখন তো রাস্তা সোজা করে সাড়ে তিনশো করেছে তখন তো আকাবাকা বাঁকা ঘুরে ঘিরে যাওয়া লাগতো চারশো মাইলের পাঁচশো মাইলের আমি একলাই রওনা করে দিয়েছি অসহায় একটা নারী করে বাচ্চা নিয়ে একটা লোক আমাকে এগিয়ে দিতে আসলো না তখন আমি একলা চলতে চলতে টান এই এলাকায় আসলাম মক্কা থেকে পারাহ মদিনার দিকে তা নিয়ে এইম এলাকায় এখন পরিচিত সেখানে একটা মসজিদ আছে এই মসজিদে নাম কি তার ইমিডিয়েট বাইরে এ তানিম এলাকা সেখানে আমি যখন পৌঁছে গেলাম একা চলতে চলতে রাকি তাল নেতালহা ইবনে আলহা একজন ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে গেল তার নাম হচ্ছে ওসমান তিনি তখন অমুসলিম মানুষ কিন্তু তিনি আমাকে বললেন এই পরিবারের এই মহিলা তুমি কোথায় যাচ্ছ একলা একলা তিনি বলেন উরিদা মাদিন আমি মদিনাজিকে চলে যাচ্ছি আমার স্বামীর সঙ্গে হিজরত করতে যাচ্ছি আউ আমা মা আহাদ তিনি বললেন তোমার সঙ্গে কেউ নাই আমার সঙ্গে আর আমার ছোট কচি বাচ্চাটা আছে তিনি তখন এই ভালো মানুষটি অসমানি মাল কি মিন মাত্র কিন আল্লাহর কসম আমি তোমাকে এভাবে একলা ছেড়ে দিতে পারি না তিনি উঠে রসি ধরলেন আমি তোমাকে সঙ্গ দেব আল্লাহল ও তাকে নিয়ে নিয়ে তিনি মদিনার দিকে রওনা করে দিয়েছেন পরবর্তী পর্যায়ে কাহিনী বলতে গিয়ে উমের সালন বলেন এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি এত উদার এত ভালো এত ভদ্র এত চারিত্রিক গুণাগুলি সম্পন্ন তিনি উঠে উঠ নিয়ে আমার টেনে টেনে যাচ্ছেন উঠে উঠকে একদম টানতে হয় জানানো উঠে একলা একলা সুবিধা করতে পারেনা তাকে না খেতে রসি ধরে টেনে নিয়ে ফলো করে সে এই কাজটা তিনি আগে উঠটাকে না খা মানে উঠকে বসাতেন উঁটের বসার একটা তরিকা আছে এছাড়া করলে সামনের হাঁটু দুটো গেড়ে উঠ আসতে করে বসে কায়দা করে বসে তানাল উপরে সবারই আছে সে কি করবে হাত পা ভেঙে যাবে উটের তিনি আমার কাছ থেকে লুকিয়ে যেতেন আমি যে মহিলা মানুষ এতক্ষণ আছে সই বুঝেন তো আমাদের দেশে উটের উপরে একটা কোন এলাকায় সই বলে জানি না লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে সাউনির মতো এই সাউনির মতো আসে ওখানে তিনি পর্দার হালতেই থাকেন আমি যখন নামতাম নামবো উঠবো তিনি যেন আমাকে ভালো করে না দেখেন তিনি সরে সরে দাঁড়াতেন পিছন দিক ফিরে আমি নামতাম এরপরে তিনি আমাকে জন্য একটা ভালো জায়গা দিতেন আমি একটু ঘুমাতাম রেস্ট নিতাম তিনি আরেকটু দূরে গিয়ে আরেকটা গাছের নিচে কোনো এক জায়গায় ঘুমাতেন পাশাপাশি হইতেন না তারপর যখন তার সময় হইতো আবার উঠটাকে এনে বসাই দিতেন দিয়ে দূরে চলে যেতেন ওইদিকে ফিরে তাকাতেন আমি উঠের মধ্যে উঠতাম তারপরে উঠে হয়ে গেলে আমি একটা আওয়ার দিলে তখন তিনি এসে আওয়ার টেনে রওনা করে দিতেন এভাবে করতে করতে তিনি আমাকে মদিনার প্রান্তে নিয়ে আসলেন যখন মদিনার প্রথম গ্রাম আসলো কারিয়াটা আমার এমনি আও বে কোবা কোবা এলাকায় মদিনা মক্কা থেকে মদিনা যেতে আগে কোবা আসতো নবীকারি বিয় জীবনে তাই হয়েছে প্রথম হিজড়ি হিজত করার সময় তিনি প্রথমে কোবাই উঠেছিলেন যে কোবার প্রথম গ্রামটা যখন নজরে আসলো তখন তিনি আবার খবর রেখেছেন আমার স্বামী কোথায় আবা আমি হয়তো বলেছিলাম কিরা তিনি বলেন এইখানে তোমার স্বামী আবু সালামা এই এলাকায় বা এই অবস্থান করছেন তুমি এবার চলে যাও আল্লাহ বারাকাতিল্লা আল্লাহর বরকত নিয়ে তুমি ঢুকে বলো এখানে সরিলাম তোমার তিনি আবার মক্টার দিকে চলে গেলেন তারা কাজ করে কোন সময় যায়। আবার কোন সময় দেখা যায় এমন ডাকাত মানুষ আছে মুসলিমদের ভিতরে আছে অমুসলিমদের ভিতরেও আসে সবহান আল্লাহ উম সাল্লাম তালা আনহা বলেন পরে তিনি বলতেন ইসলামের কারণে যে কষ্ট পেয়েছে আমার মনে হয় না আবু সালামার পরিবারের মতো বা সালামার পরিবারের মতো এমন কষ্ট করতে হয়েছে বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো কষ্ট আর আল্লাহর কসম ওসমানে মেতল হার মতো এমন একটি মহান মানুষ পৃথিবীতে খুব কমই আছে তখন ওসমান কাফের পরে অবশ্য তিনি ইসলাম কবুল করেছেন তিনি অনেক পরে ইসাম কবুল করেছেন হোদায় বিয়ার সন্ধির পরে গিয়ে উনি ইসলাম কবুল করেছেন এবং তিনি সাক্ষী দিচ্ছেন এই ওসমান সম্পর্কে যে তিনি কত ভালো মানুষ ছিলেন তিনি মানুষ হচ্ছে খনির মতো মাটির নিচে অনেক খনি থাকে কি কি খনি থাকে মাটির নিচে কয়লা থাকে লোহা থাকে সোনাও থাকে অনেক কিছু থাকে তার মধ্যে সবচেয়ে কয়লা আছে সোনা আছে অনেক কিছু সবচেয়ে দামি কোনটা সোনা স্বর্ণ এই স্বর্ণ মাটি নিচে আসে লোহাও মাটি নিচে আছে কয়লাও মাটি নিচে আছে সবই তো এক্ষনিতেই থাকবে মাটি নিচেই এক মাটিতেই আছে কিন্তু সবগুলোর কোয়ালিটি কি এক সোনাটা অনেক দামি লোহা তার অনেক কম দামী কয়লা তার একদিনে বললেন মানুষ হচ্ছে খনির মত খনির সব রকমের খনি বলেন খেয়ার ফিল জাহেলিয়া খেয়ার ফিল ইসলাম তাদের মধ্যে জাহেলি জমানায় ও যারা খুব দামি জিনিস ছিল মূল্যবান চরিত্রের অধিকারী ছিল মহত্বে ভরপুর ছিল এরা ইসলামের পরেও খুব হাই লেভেলে ছিল এইজন এই জন্য আবু বাকি তাদের এমন মৌলিক গুণাবলী ছিল তার মানে ওসমান তার কথা আলোচনা হচ্ছে তাদের এমন গুণাবলী ছিল যে জাহেদি জমানায় তাদের মধ্যে অনেকগুলো ভালো গুণের সমাহার ছিল আর ইসলাম কবুল করার পরেও তাদের গুণগুলো আরো সম্প্রসারিত হয় তারা একদম টপ লেভেলের মুসলমান হয়ে যান এখনো দেখা যায় আমাদের মধ্যে কিছু কিছু জন্মগতভাবে ভাবে চারিত্রিক ভাবে ছোটকাল থেকে অত্যন্ত ভালো মানুষ হয়তো তেমন ইসলামের দিকে আসে নাই কিন্তু তারপর দেখা যায় ভালো মানুষ যে ইসলামী এসেছে তার তখন ইসলামটা আরো সুন্দর হয়েছে আবার কিছু আছে ছোটকাল থেকে ইসলামের ভিতরে আছে কিন্তু মানুষ এত সুবিধা না দেখা গেল যে ইসলামের মধ্যে বুড়াও হয়ে গেছে কিন্তু ওই ওই লেভেলে থেকে গেছি তার চেয়ে বেশি উপরে উঠতে পারেনি ভালো কোয়ালিটির লোক ছিলেন তারা ইসলাম কবুল হয়েছিলেন ইসলামের জন্য এই হল উন্মেসান মারাদিয়াল আনহুর হিজরতের ইতিহাস এরপরে আমরা দেখি আমি রাবিয়া এবং ওনার স্ত্রী এই দুইজন একসঙ্গে হিজরত করলেন ইমিডিয়েটলি ওনারা ওনার স্ত্রীর সহকারে দুইজন একসঙ্গে এসেছিলেন আলহামদুলিল্লাহ তিনি বলা যায় এই আবি স্ত্রী তিনি প্রথম মহিলা যিনি হিজত করেছিলেন তার স্বামীর সাথে এর আগে কোন মহিলা হিজত করেননি কয়েকজন পুরুষ হিজত করেছিলেন এরপরে হিজত করতে আসলেন বনি জাহাস গোতরের কিছু লোকজন তারা বনি জাহাজের বেশ কয়েকজন লোক ওনারা মক্কা থেকে হিত করে আসলেন মদিনার দিকে ওনার আসলে বনি উমাইয়া আব্দ কোরাই সঙ্গে তাদের মিত্রতা ছিল এই বনি জাহাসের এহতাম আল আহলিউ আবু আহমদ আব্দুল ইবিনহাস ও কেনা আবু আহমদ রাজুরান দরির আল আবু আহমদ নামে এই লোকটি ছিলেন অন্ধ মানুষ কেউ লাগে না উনি একলে হাঁটতে পারে। তিনি ভালো কবিও ছিলেন ওনার স্ত্রী ছিল আলফারেয়া বিন আবি সুফিয়ান আবু সুফিয়ানের এক মেয়ে আলফা রেয়া ছিল ওনার আর ওনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ ইবিন জাহাস এবং তাদের সঙ্গে আরো কয়েকজন মহিলা সহ পুরুষ সহ ওনারা হিজরত করতে আসলেন হিজরতের জন্য রওানা হয়ে গেছেন লুকিয়ে জানতো কিন্তু দেখা হয়ে গেল কিছু লোকের সঙ্গে ধরা পড়ে গেলেন ওতবা এমন আব্বাস এমন আবদুল মোতালিব আবু জাহালিবিন হিসাম এই তিনজন এই আব্বাস এমন আব্দুল মোতালিব কিন্তু রসুল্লাহ চাচা তিনি ইসলাম কবুল করেননি অথবা কোন কোন রেওয়ায় তিনি ইসলাম কবুল করে নিজেকে লুকিয়ে রেখেছেন তিনি কাফের সঙ্গে করেন। তো দুশ্মন আর আবু জহাল এই দুইজন আর আব্বাস এক সঙ্গে ওনারা দেখলেন যে এই কয়েকজন আবু আহমদ সহ অন্ধ সহ এই বনি জাহাজের কিছু পুরুষ নারী এক সঙ্গে গ্রুপ বেঁধে মদিনাদিকে রওনা করে দিয়েছে দেখে ফেললেন তারা তখন মক্কাত নিচু ভূমি আশেপাশে পাহাড়ের উপরে দিয়ে উঠে মদিনা দিকে রওনা হয়ে গেছেন তখন দেখে ফেলেছেন। সে দেখে ফেললো দেখে বলল বললো আসবাহাদুবানি জাহাজ খালা হালিহা যে আবু জাহাল দেখে ফেললো এবং উৎপাও দেখে ফেললো তারা বেশ কথাবার্তা বলছে বললো দেখো এই যে বনি জাহাজে দেখা সবাই চলে গেছে ওদের বাড়িতে সব খালি কেউ নাই তো আবু জাহাল বললো কেউ তো নাই এখানে আর এরা তো বলা মুসিব চলে গেছে অমারতাব কি আলো ইবিন কুল ইবিন কুল ওপার মন্তব্য শুনে আবু জাহাল বলে আরে যারা চলে গেছে এগুলো যেন কান্দেকে কান্দার কেউ আছে পদার্থ চলে গেছে যাক বলা মুসিবত এরকম একটা তোমার ভাই পুতটা তোমার এই ভাতিজা এর কাজ হচ্ছে এই লোকগুলাকে মক্কা থেকে বের করে ছাড়লো এটা নেগেটিভ মন্তব্য করলো তারপরে বললো ফার্কা জমা আমরা না তোমার কারণে আমাদের এই এক জামাত ছিলাম একটা ভিত্তিতে সমাজ চলছিল সে এখানে এসে এই ঐক্য নষ্ট করে দিল এবং আমাদের মধ্যে একটা দূরত্ব পয়দা করলো এক গ্রুপ আরেক গ্রুপে দুশ্মনী পয়দা পয়দা হয়ে গেল তাহলে এখন দোষটা কার তাদের না দোষটা কার আব্বাসের ভাতজা মু বললেন এই ঘটনা কিন্তু যুগ যুগে সব যুগই হয় যারা ফেতনা ফসাদ সৃষ্টি করে যারা সমাজে অশান্তি সৃষ্টি করে যাদের কারণে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তারা তারা নির্দোষ দাবি করে আর নির্দেশগুলোকে গুলোকে দোষী বানায় এটা কি সব যুগে হয়েছে না খালি ওই যুগে হয়েছে সব যুগে হয় যারা দোষী তারা খুব পবিত্র তাদের চরিত্র ফুলের মতো পবিত্র আর যারা মানে দিনদার মানুষ যারা নেককার মানুষ যারা সৎ মানুষ তাদেরকে মিডিয়ার মাধ্যমে বানানো হয় এরা হচ্ছে অনেক বড় ক্রিমিনাল এই সপ্তাহের ভিতরে বাড়ি ওনারা দল দুই দল এভাবে যাচ্ছেন মোসাহ অমাই গেলেন তো আমার উমে মাকতুম গেলেন এরপরে বেলাল গেলেন এরপরে আসলোমরুল খাতাব রাহুর হিজরতের প্রসঙ্গ উনি বেশ কয়েকজনকে নিয়ে একসঙ্গে প্রায় ২০ জনের মত দল পাকিয়ে হিজরত করতে রা হয়ে গেলেন সঙ্গে যারা ছিলেন তাদের নাম এসেছে বেশ কিছু জাইদ ইবুল খতাব সাইদিন জায়ীদ আহমিনা তার ভাই আবদুল্লাহ এরপরে ওয়াক আবদুল্লাহ খালেদ ইয়াস আহমের আনুল বুকাইল খনাইস এরপরে হাফসা রী নিম সাল্লা বিয়ে হওয়ার আগে ওনার স্বামী ছিলাই হুদা এই হিজরত করার জন্য রেডি হলেন আইয়া সিম আবি আবি খাওলাই মালিক ইবনে আবি খাওয়ি এরা বেশ কয়েকজন ওমর রাদুর আত্মীয় অনেকেই এবং তার বন্ধু বান্ধব এবং তার ঘনিষ্ঠ কোন কোন রেয়ে বলেছে যে জন কোন বলেছেন তারা বীর জন ছিলেন বীরজনের কথাই সহি তো ওনাদের হিজতের প্রসঙ্গে অমর রাজিয়াল নিজে বলেন তিনি বলেন এ তাই আমি সবাই সঙ্গে মোটামুটি একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম আমরা এগ্রি করলাম যে আমরা অমুক দিন আমরা যারা যারা ওই জায়গায় গভীর রাত্রে ঘর থেকে বের হব বের হয়ে হেঁটে হেঁটে অমুক জায়গায় গিয়ে সবাই যেন একসঙ্গে মিট করি সকাল মক্কা শহর থেকে বেশ দূরে তো ওখানে গিয়ে পৌঁছে যদি দেখি যে আমরা যে কয়জন এসেছি বাকি কয়জন আর আসে নাই এরকম পর্যন্ত টাইম তখন তো ঘড়ি ছিল না একটা টাইম দিয়েছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা বাকিরা সবাই ধরা পড়ে যাব আমরা তিনজন একসঙ্গে আসার কথা আমরা জানানি বলে আমি এবং আইয়াছেন আমি রবি আসলাম কিন্তু হেসাম আসলো না আমরা তার জন্য দেরি করিনি আমরা তিনজনের এক গ্রুপ ছোট ছোট গ্রুপ তিনজন ভাগ করে দিয়েছিলাম তিনজন তিনজন করে আসবে আমাদের তিনজনের দুইজন আসলাম আর একজন ছেলে হেসাম সে আসতে পারল না পরে খবর পেলাম তাকে তারা ধরে ফেলেছে ধরিয়ে তাকে বুঝিয়েছে বুঝিয়ে তাকে তারা হিজরত না যাওয়ার জন্য আটক করে ফেলেছে এবং তাকে কনভিন্স করেছে হিজরত করা দরকার নাই এবং ইসলাম থেকে তাকে সরিয়ে নিল কিনা এই অবস্থায় তাকে আমরা মিস করলাম এখন তার মধ্যে ওনার সঙ্গে আবু জাহাল সঙ্গে সঙ্গে আয়াসের দেখা হয়ে গেল ওলামাজা আবু জাহাল হিসাম ও আহ আয়াস ইবিন আবিরা ও কানা ইবিনা মদিনা পৌঁছে গেলেন আইয়াস নামে আরেকজন তারা আইয়াস তাদের চলে গেল আমরা টের পেলাম না একে এইভাবে ছেড়ে দেওয়া যায় না তারা একটা ফোন করলো ষড়যন্ত্র করলো আইয়াস মদিনা থেকে ফেরত আনবে তখন আবু এবং তার ভাই হার এই দুইজনে মোদিনায় পৌঁছে গেল আবু জাহালকে এই আয়াস কে বুঝালো যে আয়াস তুমি তো হিজাত করে চলে আসলা তোমার মায়ের খবর জানো কি খবর তোমার মা তো প্রতিজ্ঞা করেছে যে আমার ছেলে যতক্ষণ আমার দেখতে আসবে না ততক্ষণ আমি মাথার চুলে এরুনি লাগাব না আমি ততক্ষণ কোন ছায়ার মধ্যে রোদের পড়ে থাকব। আমার ছেলে যতক্ষণ এসে আমার সঙ্গে দেখা না করে আমি ছেলেকে মিস করছি খুব করে তাকে মায়ের দহাই দিয়ে বলা শুরু করে দিল মার ব্যাপার তার একটু দুর্বলতা ছিল হারিয়ে আমাকে হারিয়ে মা এত কষ্ট করছে তার মনে দয়া হয়ে তিনি চিন্তা করলেন তারা মায়ের জন্য জানান সাবধান কোন হচ্ছে না এটা রিয়েল ঘটনা সাজানো ঘটনা এরা এসেছে দুঃসবি করে তোমাকে এখান থেকে নিয়ে যেতে ষড়যন্ত্র করে তোমাকে ইসলাম থেকে সরাবে এটাই তাদের ষড়যন্ত্র তুমি যেও না আল্লাহ লা কাবুল তোমার মা যদি মাথার মধ্যে চিরুনি না লাগায় এক জঙ্গল হতে হতে কিছু উকুনও হয় একদিন উকুনের যন্ত্রণা তোমার আম্মু মাথায় চিরুনি লাগাবেন তুমি এত চিন্তা করো না অলা মক্কার গরম সহ্য না করতে পেরে যদি সত্যি গরমের মধ্যে দাঁড়িয়ে থাকেন একসময় অসহ্য হইলে ছায়ার মধ্যে চলে যাবেন তুমি মার কথায় পড়ে মার দুর্বলতার কারণে তুমি চলে যেও না তোমার তারা কোন ষড়যন্ত্র পেতে বসেছে আইয়াস বললেন আবার রুক কাসমা উম্মি অলিয়া হুনাকে তিনি বলেন যাই আমার মা এরকম প্রতিজ্ঞা করেন কসম করে থাকেন তাহলে তো আমি মার কসমটা রক্ষা করা দরকার তার প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করি মাকে একটু স্বাভাবিক করে দিয়ে আসি আর আমার কিছু টাকা পয়সা এসেছিলাম এক জায়গায় গোপনে সেগুলো নিয়ে আসলেই মোদিনা এখানে আমার কাজেও লাগবে আমি যাই আল্লাহ ওমর বললেন তিনি বললেন টাকা পয়সা যদি হয় ওমর বললেন আইয়াস তোমার টাকা পয়সার দরকার হলে শোনো আমি যে কয়জন হিজরত করে আসছি এই পর্যন্ত সবার চেয়ে আলহামদুলিল্লাহ আমি কিছু বেশি টাকা নিয়ে আসছি তোমার টাকার ক্রাইসিস হইলে আমি তোমাকে আমার অর্ধেক টাকা দিয়ে দেব প্লিজ তারপরে তুমি জেনা আমি ওয়ারে তোমার ব্যাপারে ওলা কি নাহ আবা আলহি ইজামা আহমা কিন্তু তিনি অমরের কথাও শুনলেন না মায়ের টানে তিনি চলেই আসলে। তখন অমর আদাল আনোমনাকে লক্ষ্য করে বললেন আমার উঠটা অনেক মজবুত শক্তিশালী না কাতুন নজিবা তুন কবের তুমি এই উঠেই থাকো তাদের মতলব থাকো ওয়াচ করতে থাকো যদি দেখো উল্টা পাল্টা কিছু উটের পিটেই থাকো নিচের নেম না আর এই উঠটা তুমি ইশারা করলে উঁটটা ভালো চলবে তাদের উঠের তুলনায় তোমাকে দ্রুত প্রস্থান করতে করবে তিনি দুই দুজনের সঙ্গে বেরিয়ে আসলে এই উঠ নিয়ে কিছু রাস্তা আসার পরে আবু জাহাল বলছে ওনাকে লক্ষ্য করে ইয়া ইব না কি অল্লা বলে যে ভাতিজা আত্মীয় হয়তো চাষা সম্পর্কে আমার এই উঠটা মোটেই ভালো লাগছে না আমি একটু সবার করবা দুইজনে একসঙ্গে এক কোটে উঠি আই আসবা তারা সরল বার বালা অবশ্যই আসো নো প্রবলেম অতপর তিনি তার উঠটাকে থামালেন বসালেন ফেল অবস্থায় য নিয়ে আসলো এসে ওনাকে তারা বিভিন্ন ফেতনায় নিক্ষিপ্ত করলো অর্থাৎ নরমে গরমে কিছু শাস্তি দিয়ে কিছু বুঝে ওনাকে দিন থেকে সরিয়ে ফেললো আহ ইসলাম কবুল করলেন হিজরত করলেন করলেনায় গেলেন এসে আবার এখন ছেড়ে দিলেন মোরতাদ হয়ে গেলেন দুপুরে দুপুরে তখন আসে ধরে বেঁধে নিয়ে অনেকে মক্কায় দেখল তখন তারা চিৎকার করে আওয়াজ করে বললো ওই দুইজন আবু জাহাল এবং তার ভাই হারেফা আহ মক্কা হ্যা আলু বেসুফা আমাদের গোষ্ঠীর এই বেকুবটাকে আমরা যেভাবে ধরে ফেলেছি তোমরা এরকম কিছু করো না বেকুপ তাদেরকে সবাইকে উৎসাহিত করলো তো ওমার মানে খাতাবাহ বলেন কুনা নাকুল মাল্লাহবতান আমরা খুব আফসোস করলাম আর বললাম এই যে আয়াস সে কোনদিন যদি তা অবাউ করে আল্লাহকে তাকে মাফ করবে কারণ সে দিন চিনলো আল্লাহ নবীকে চিনলো দিন কবুল করলো হিজরত করলো এর পরে গিয়ে তাদের কথা পড়লে আবার দিন ছেড়ে দিল আবার দিনে কোনো দিন আসলে তবা করলে আবার ইসলাম কবুল করলে আল্লাহী তার আর কবুল করবেন মনে হয় না জেনে বুঝে হককে প্রত্যাখ্যান করেছে তার দরজা বোধ হয় আর আল্লাহর কাছে তো আবার যেন খোলা থাকবে না আমরা নিজেদের ব্যাপারে ওয়ারিড হয়ে গেলাম এই কথাগুলো আমরা আলোচনা করছি অতপর নবী করিম সাল্লা যখন সময় মতো ওনার হিজরত হয়ে গেল আমরা এই কথাগুলো আলোচনা করছি তিনি শুনলেন তখন আল্লাহ তারা ওনার কাছে একটা অহিনাজির করলেন আয়াত সে আয়াতটা হচ্ছে বাদাউদ্ আপনি বলে দেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপরে তোমরা আল্লাহ থেকে হতাশ হয়ে দয়াময়লা তোমরা তোমাদের রবের কাছে তবা করে ফেরত আস চলে আস তার সামনে আবার আত্মসমর্পণ করো তোমাদের মৌত আসার আগে আজাব আসার আগে আজাব আসার আগে মৌত আসার আগে এখনো সুযোগ আছে আর মৌত এসে গেলে আজাব এসে গেলে আর সুযোগ থাকবে না তখন তোমাদেরকে সাহায্য কেউ করবে না বক্তব্য আর তোমরা অনুসরণ করো ওই উত্তম জিনিস যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তোমাদের রবির কাছ থেকে তোমাদের কাছে হঠাৎ করে শাস্তি আসার আগেই মৃত্যু আসার আগেই কখন হঠাৎ করে আসে তোমরা ট্যার পাবো না তার আগে সুযোগ পেলেই তোমরা এই আয়াতটা পরে আয়াতটা শোনার পরে খুশি হয়ে গেলেন তিনি নিজের হাতে এই আয়াতটা লিখে একটা কাগজের মধ্যে তার এই পাঠালেন হেসবেন আসের কাছে এসব এরপরে বললেন আবার এলা হেসাম তার নাম আয়াস হেসাম আয়াসের কাছে পাঠালেন আর বললেন যে তুমি এটা পড়ো তোমার জন্য এখানে পাঠাই দিল আয়াতের মধ্যে বক্তব্য আছে তারা তো আর আবার কিছু লেখা লাগলো না হেসামের কাছে যখন এই আয়াতা আসলো তিনি চিঠি পেলেন হেসাম তিনি বলেন এই এই চিঠিটি পাওয়ার পরে আমি আকরা উহা বেদি তুয়া আমি মক্কার একটি নিচু এলাকায় গিয়ে গোপনে এটা পড়তে থাকলাম পড়তে থাকলাম আফামুহা আমি পড়ি কিন্তু কি কি বুঝানো হয়েছে আমার মাথায় এখনো ঢুকে না হাত তা কলতু মনে মনে বললাম যে এখানে কি বোঝানো হয়েছে কি মেসেজ এখানে আছে। আল্লাহ আফাহিম নিহা যে আল্লাহ তো মক্কা লোকেরা আল্লাহকে কিছু বিশ্বাস করে আমরা তো জানি আগে তারা বিভিন্ন তারা কাফের আবুল হাবে আল্লাহকে একরকমের বিশ্বাস রাখে যে বড় একজন আছেন তিনি আল্লাহ আর ছোট ছোট করলেন এখন আবার ফেরত গেছেন তো এখন আবার ওই আল্লাহর কাছে গেলেন যে আল্লাহ কি বললাম যে আল্লাহ ফাহিম আমাকে আয় একটু বুঝাই দেন দোয়া করতে থাকলাম আল্লাহর কাছে তিনি কি আমার কাছে কোন মেসেজ আমার জন্য কোন মেসেজ আছে কিনা আল্লাহর কাছে আমি দরখাস্ত দিলামা উনাত আল্লাহ আমার অন্তরে ঢেলে দিলেন মেসেজ আমার মনে আসলো যে এই আমাদের মত লোকদের জন্য এই আয়াত নাজিল হয়েছে ইসলাম ছেড়ে দিয়ে তিনি কি হয়তো খুব হ্যাপিও না আসেনও না অনেক রিস্ক আছে দিদা তাদের ছিলেন এ আয়াতনার মেসেজকে ক্লিয়ার করে দিল আমি আস্তে করে উঠটা আবার নিলাম রাতের অন্ধকারে আবার আমি নবিকারিম সাল্লামের সঙ্গে তখন ইতিমধ্যে তিনি হিজরত করে ফেলেছেন মদিনা আমি আবার দ্রুত গতিতে মদিনা পৌঁছে ওনাকে মিট করে ফেললাম ইসলামে আবার ফেরত আসলাম তিনি আটকা পড়ে গেলেন নবী করিম সালাম যখনই নামাজ থেকে ফারেক হতেন তিনি রুকো থেকে উঠতেন উঠে বলতেন স্বামী আল্লাহ হামিদা রাবানা হাম অতপর তিনি দোয়া করতেন কি আয়াসম আবিরা ওল মুস্তফিনুল আল্লাহ মক্কায় আটকৃত নির্যাতিত অবস্থায় যে আছে এই ওয়ালিদ আল্লাহ আপনি তাদের হাত থেকে নাজার দেন সালাম হিসাব কে নাজ আবিয়া নজর দেন ওল মুস আর যারা দুর্বল মোমিন্দা নির্যাতিত অবস্থায় আছে তাদেরকে আল্লাহ কাছে তিনি তখন দোয়া করতেন আরেকটি দোয়া আল্লাহ খালিসামিয়া রবিদিন মুশরিক কোন উপায় পাচ্ছে না যারা হিজর করতে পারছে না তাদের জন্য আল্লাহ আপনি রাস্তা খুলে দেন এই দোয়া তিনি করলেন এইভাবে আরো কিছু ঘটনা আসবে সাহাবিদের বিভিন্ন ঘটনাগুলো কিভাবে তারা হিজরত করেছেন কিছু কিছু বিশেষ বিশেষ ঘটনা আমরা পড়ব ইনশাল এরপরে হিজরাতের সময় তখন এখন গিয়েছেন তিনি শুধু ইন্তজার করছেন কখন আল্লাহ হুকুম দিবেন তিনি পার হইয়া আসবেন এই ঘটনাটাও আসবে এবং তিনি রেডি হচ্ছেন আর তিনি হিজরাতের সিদ্ধান্ত নিয়েছেন আবাদের আনুকে বলেছেন আর মক্কার কড়াশরা ট্যার পেয়ে যাচ্ছে তিনি যেন হিজরত না করতে পারেন ওনাকে কীভাবে ঘেরাও করে রাখলেন সেগুলো আমরা আগামী শব্দে